يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا وقعت الواقعة ليس لوقتها كاذبة حافظة الرافعة اذا رجت الارض رجا وبسطت الجبال بساء فكانت هباء منبثا অক্টুম আজুয়া জানসালাসা সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহ আকরবুল্লাহ আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ আকরবুল্লাহ আলমিন এই পৃথিবী সৃষ্টি করেছেন আর এই পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে আল্লাপাকে একদিন ধ্বংস করবেন কেয়ামত কায়েম করবেন সালাত এবং সালাম নাজেল হোকেন ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর যিনি কেয়ামত সম্পর্কে মানব জাতিকে সতর্ক সাবধান করে গেছেন যে কেয়ামতের দিনের জন্য প্রস্তুতি নাও আমাদের তসির হবে সুরাতুল ওয়াকেয়া থেকে এই সুরার নাম হচ্ছে আলওয়কেয়া কারণ এই সুরার প্রথম আয়াতে আল ওয়াকেয়া শব্দটি উল্লেখিত হয়েছে এ যা ওয়াকাতিল ওয়াকেয়া ওয়াকেয়া মানে হচ্ছে সংঘটিত কোনো কিছু যা ঘটে থাকে এই জন্য উর্দু ভাষাতেও কোনো ঘটনাকে ওয়াকেয়া বলা হয় কিসা কাহিনীকে ওয়াকিয়া বলা হয় যা ঘটে থাকে এই সুরারসুর সাল্লা সাল্লামের মক্কী জীবনে নাজেল হয়েছে আর মক্কী জীবনের সুরাগুলির বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াতগুলি ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট আয়াত অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন আর মাদানি জীবনে যেসব সুরা বা আয়াত নাজেল হয়েছে সে আয়াতগুলি যেহেতু আহকাম বিধিবিধান সম্পর্কিত সেজন্য জন্য আহকাম বিধি ক্ষেত্রে বেশি কথা বলার প্রয়োজন রয়েছে যার ফলে আয়াতগুলি দেখবেন খুব লম্বা এই সুরাই ছিয়ানব্বইটি আয়াত রয়েছে এই সুরার মূল বিষয়বস্তু হচ্ছে কেয়ামতের দিবস যা দিয়ে আল্লাপাক শুরু করেছেন আর কেয়ামতের দিনে যে মানুষ তিন ভাগে বিভক্ত হবে দুনিয়ায় যেভাবে বিভক্ত হয়েছিল সেইভাবেই মানুষ তিন ভাগে বিভক্ত হবে কেয়ামতের দিনে আর এতে আল্লাহ পাকের নামতের কথা উল্লেখ করা হয়েছে দুনিয়া আখেরাতের বিশেষ করে জান্নাতের নিয়ামতের কথা আর জাহান্নামেরও দৃশ্য এতে তুলে ধরা হয়েছে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে আল্লাহ ফখর আবুল্লাহ আলমের এসাদ করছেন ইসমিল্লাহ রহমানুর রাহিব এ যা ওয়াকাতিল ওয়াকয়া স্মরণ করো যখন অবশ্যমভাবী ঘটনাটি ঘটে যাবে ওয়াকয়া ঘটনা ঘটনা ঘটে যাবে অর্থাৎ যেই ঘটনা ঘটবে খুব নিকটেই সেই ঘটনা যেই দিন ঘটে যাবে অর্থাৎ সেই ঘটনা হচ্ছে কেয়ামত কেয়ামতের অনেকগুলি নামের একটি নাম করানি নাম হচ্ছে আলওয়কে যা নিশ্চিত ঘটবে লেস আলেও কাজে বা তখন তার সংগঠন অস্বীকার করার কেউ থাকবে না পৃথিবীতে অনেকেই ছিল যা কেয়ামত বড়কালকে বিচার দিবসকে অস্বীকার করেছে বা বিশ্বাস করেছে আর ওই দিনে যখন সচক্ষে দেখে নিবে যখন তাদের হাক্কল ইয়কিন হয়ে যাবে নিশ্চিত বিশ্বাস হবে যে এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই দিন আর সংশোধনের সময় থাকবে না সেটা হচ্ছে ফলাফলের দিন সেটা কর্মের দিন নয় পাক তারপরে এরশাদ করছেন যে খাফেজা তোর রাফিয়া সেই দিন অনেককে করা হবে নিচু খাফেজা খাফেজা মানে নিচে করে দেওয়া খাফেজা মানে অনেক মানুষকে জিনকে আল্লাপাক রব্বুল আলমী সেই দিন নিচু করে দেবেন লাঞ্ছিত অপদস্ত করে দেবেন যাহান নামেনি কে করবেন যারা আল্লাহকে অস্বীকার করেছে পরকালকে অস্বীকার করেছে আল্লাহর সাথে শির করেছে যারা মুনাফিকির জীবনযাপন করেছে যারা বেআল হয়ে শুধু জন্মগত মুসলিম হয়কে যথেষ্ট মনে করেছে আল্লাহ এই এইরকম অসংখ্য মানুষকে নিচে নামিয়ে দেবেন একবারে নিম্ন থেকে নিম্ন স্থানে আল্লাহ ফাকরুল আলমে নামিয়ে দেবেন রাফে আ আর অনেক লোককে সেই দিন উঁচু করা হবে যারা মমিন বিশ্বাসী আল্লাহ পরে বিশ্বাস করেছে আরো যেসব কথা বিষয় আল্লাহ পাক বিশ্বাস করতে বলেছেন তার বিশ্বাস করতে বলে তা করেছে অস্বীকার করেনি আর বিশ্বাস অনযায়ী কর্ম করেছে সৎ আল্লাহ হয়েছে আল্লাপাকের বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থেকেছে এদেরকে রাফিয়া সেই দিন উঁচু করে দেওয়া সম্মানিত করা হবে জান্নার দিন ইজাহারুজ্জাতিল আরদো রাজ্জা আল্লাপাক বলছেন সেই দিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রবল ভূমিকম্প হবে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অবশ্যিল জীবাল বাস্যা এবং পাহাড়গুলি হবে চূর্ণ বিচূর্ণ ফাঁকানা থা আমা এমন চূর্ণ হয়ে যাবে বিশাল পাহাড় পর্বতমালা পৃথিবীর যে সেগুলি বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত হবে হাবা মুম্বাসা বিক্ষিপ্ত হাবা ধুলিক আর মুম্বাস বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ধুলিক পরিণত হবে এই পাহাড় পর্বত যা পৃথিবীতে রয়েছে আর তোমরা তিন ভাগে বিভক্ত হবে তিন ভাগ হয়ে যাবে মানব জাতির আল্লাপাক ওই ভাগগুলি এই সুরাই উল্লেখ করেছেন আল্লাহ বলছেন এক ভাগ হচ্ছে আসাবুল মাইমানা মেয়মানা মানে ডান আর আসাব মানে বিশিষ্ট ডান বিশিষ্ট মানে ওইসব লোকেরা যারা ডান হাতে কর্মলিপি পাবে আমল নামা পাবে ডান দিকের দল অর্থাৎ ডান হাতে তাদেরকে ইজ্জতের সাথে সম্মানের সাথে সামনের দিক থেকে আমল নামা দেওয়া হবে মা আসাবুল মাইমানা আল্লাহাক বলছেন কত না ভাগ্যবান এই ডান দিকের দল ডান হাতে যারা আমল নামা পাবে তারা ও আসহাবুল মাসামা আর দ্বিতীয় দল হবে বাম হাতে যেসব লোকদেরকে আমল নামা পেছন দিক থেকে দেওয়া হবে সেই সব লোক ও আসহাবুলা মাস আমা ওই বাম আর মাস আমা মানে হচ্ছে বাম তো যারা সেই দিন বাম দিকের দল হবে বাম দিক থেকে আর বাম হাতে যাদের পেছন দিক থেকে দেওয়া হবে কর্মলিপি মা আসহাবুল মাসাম্মা আল্লাহাবু বলছেন কত দূরভাগা বাম দিকের দলটি যাদের বাম হাতে আমলনামা এসে পড়বে তারা কত যে হতভাগা ওসা বেকুন আসা বেকুন আর তৃতীয় দল হচ্ছে অসা বেকুন যারা ইমানে অগ্রবর্তী ছিল পৃথিবীতে কর্মজগতে দুনিয়াতে আল্লাপাক যে তাদেরকে আয়ু দিয়েছিলেন এই সময়টাকে কাজে লাগিয়েছিল আল্লাহর আনুগত্যে আল্লাহর সন্তুষ্টির কাজে রসুল্লাহ সাল্লাহ আনুগত্যে রসুল আল্লাহ আসাল্লামের অনুসরণে আখেরিন আল্লাহ পাক এই তৃতীয় শেষ দলটির কথা বলছেন যে যারা পৃথিবীতেও বড় অগ্রগামী ছিল ভালো কাজে আর ওনার কাছ থেকে বাঁচার ক্ষেত্রে আখেরাতেও তারা অগ্রগামী হবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে জান্নাতে উচ্চ স্থান পাওয়ার ক্ষেত্রে এরা পৃথিবীতে কেমন ছিল এদের সংখ্যা থেকে তাদের একটা বড় দল হবে মিনাল আখেরিন আর পরবর্তীকালে লোকদের মধ্য থেকে তাদের সংখ্যা খুব কম হবে তাসির কি এর দুটি তাসির করা হয়েছে একটি তাস্ির হচ্ছে যে আগের লোকেরা পূর্ববর্তী লোকেরা অর্থাৎ আদাম আলী ইসাল্লাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদ সাল্লাইসাল্লামের আগ পর্যন্ত অনেক আম্বিয়া রসুলগন চলে গেছেন আর আম্বিয়া রসুলগণের সত্যিকার অনুসারী যারা তারাও চলে গেছেন তো এই যে দীর্ঘ সময়টা রয়েছে এই সময়ে অসংখ্য আম্বিয়া রসুলগণ এসেছেন তার সবচেয়েতে বেশি শ্রেষ্ঠ মানুষ ছিলেন আল্লাহ আল্লাপাখের ওহি হয়েছে তাদের কাছে তো এরা হবে আসাবেকু নগ্রগামী আখেরাতে জান্নাত পাওয়ার ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে এদের দল বড় হবে পক্ষান্তরে আখেরিন অর্থাৎ পরবর্তীকালের লোকেরা অর্থাৎ শেষ নবী মোহাম্মদ সাল্লাহ ওম্মত থেকে এই শেষ উম্মতে মাত্র একজন রাসুল মোহাম্মদ রাসুলল্লাহ সাল্লা আর কোনো রাসুল আছে কি কিন্তু আগের জাতির মধ্যে বহু রাসুল ছিল তো রাসুলের সংখ্যা আগের জাতির মধ্যে বেশি ছিল সেই জন্য দল বড় হবে সাবেকুন্দের যারা অগ্রগামী তাদের আর এই উম্মতে একজন রসুল আর বাকি সিদ্দিকদের সংখ্যা হবে কিন্তু আগের জামানার যারা নবী তারাও সিদ্দিকহীন তারাও সোহাদা তারাও সলেহীন তো তাদের তুলনায় তাদের সংখ্যা কম হবে এই জন্য পরবর্তী যুগের লোকদের মধ্যে থেকে অর্থাৎ শেষ নবী সাল্লা সাল্লামের উম্মত থেকে তাদের সংখ্যা খুব কম হবে একটি তাফসির আরেকটি তাফসিল হচ্ছে যে এই শেষ ওম্মতকে বোঝানো হয়েছে শেষ ওম্মতকেই দুটা ভাগ করা হয়েছে এই অম্মাতের চোদ্দোশো বছর যে চলে গেছে চোদ্দোশো বছরের ইতিহাসে আর আগামী যতদিন পৃথিবী আছে এর মধ্যে যারা পূর্ববর্তী লোক রাসোরম সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইন স্বর্ণযুগ তারপর আইম্মাই কেরাম অলামাই কেরাম এরা পরবর্তীকালের লোকদের তুলনায় অনেক বেশি সৎ সুতরাং এই দিক থেকে আল্লাহ আল্লাহাক বলেছেন যে সোল্লা মিনাল আউ এই উম প্রথম যুগের লোক যারা পূর্ববর্তী লোক তাদের সংখ্যা বেশি হবে তারা একটা বড় দল হবে সৎকর্মশীল লোকের সংখ্যা কালি আখেরিন পরবর্তীদের মধ্যে থেকে খুব কম হবে আলা সরি মৌদ আর তারা বসে থাকবে বা অবস্থান করবে মণিমুক্তা খচিত আসনে মোত্তা কেই না আলি আর তার উপর হেলান দিয়ে বসবে মুখোমুখি হয়ে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 সংগ্রাম করছি করতে কারণ দেখুন সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে সাল্লামের মুক্তা अब्दुल्लाह अब्बास अल्लाहु स्वास्थ्य और अवसर यह दूटी अनुग्रह ब्यापार अधिकांश मानूष अवहेला सही बुखारी सप्तम खंड मन गो अध्याय हाथी संख्या छ हज़ार चारश बारो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 शाहिदी मोम दायित जाना देखुदा ভাতৃমন্ডলি আমাদের তফসিরের দিকে আমরা জান্নাতিদের বর্ণনা বিশেষ করে জান্নাতিদের মধ্যে যারা অগ্রগামী পৃথিবীতেও তারা সৎকর্মশীল হয় অগ্রগামী ছিল আর আখেরাতেও তারা অগ্রগামী হবে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হবে তাদের সম্পর্কে আল্লাহ ফাকর বলছেন যে তাদের নিয়ামতের কিছু ঝলক ইয়ুফ আলিহ বিলদান মোখাল্লাদ তাদের ওপর ঘুর ঘুর করবে তাদের সেবায় নিয়োজিত বিলদান মোখাল্লাদ চিরকিশোররা আল্লাফাকবে জান্নাতি কিশোর যারা সর্বদাই থাকবে আর দুনিয়ার কিশোর কিছুদিন পরে আর কিশোর থাকে না এই রকম হবে না এই জন্য আল্লাহা মোখাল্লাদ চির কিশোর বলেছেন তারা ঘুর ঘুর করে কি করবে বিয়াবি ও আবার ঘুর ঘুর করে পরিবেশন করবে বি আকুয়াব আল্লাফা বলছেন পানপাত্র ও আবার আর কেটলি তারা তাদের হাতে থাকবে কেটলি আবার কেটলিকে বলা হয় লোটাকে বলা হয় আসে মে মাইন আর এমন ঝর্ণা থেকে থাকবে যে ঝর্ণা হচ্ছে বড় স্বচ্ছ মাইন বলা হয় স্বচ্ছ ঝর্ণা এই ঝরনা স্বচ্ছ যে প্রবাহিত ঝর্ণা এর সুরা ভরা পানপত্র বা পেয়ালা ও তাদের হাতে থাকবে যা তারা পরিবেশন করবে আর ওতে যে সুরা থাকবে এই সুরা পান করে মদ পান করে কোনো রকমের মাতলামি করবে না লাই আনহা। এই সুরাপান করে না তাদের মাথা ঘুরবে বা মাথার ব্যথা হবে সোদা মানে হচ্ছে মাথার ব্যথা বা মাথা ঘুরা না মাথা ঘুরবে চক্কর আসবে আর না মাথার ব্যথা হবে ওয়ালায়ুন আর না তাদের জ্ঞান লোপ পাবে জ্ঞান লোভ পাবে না ও ফাকে আর তাদের জন্য নানান রকমের ফলমূল থাকবে যা তারা পছন্দ করবে ওয়াল আহমেদ তৈরি আস্তাহুন আর পাখির গোস্তু থাকবে যা তাদের মনে চাইবে যে কোনো পাখির যেই পাখির গোস্ত চাইবে তাই সেখানে পাবে আল্লাপ পাখির গোস্ত একটি বড় নিয়ামত জান্নাতের উল্লেখ করেছেন আর তাদের জন্য রয়েছে এমন এমন সুন্দরী জান্নাতি রমণী যারা ডাগর চোখ বিশিষ্ট হবে কামসা আলী লু লুইল আর তাদের এত সুন্দরী হবে যে সেগুলি হবে লুকিয়ে রাখা মনিমুক্তার মতো তারা পৃথিবীতে কর্ম করেছে না আর কাজও দেখবে না শুনবে ইনসালা সালামা সেখানে যে ধনীটা শুনবে সেটা হবে শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ছাড়া কোনো কলহ বিবাদ আর কেমন খারাপ কিছু আর সেখানে শুনবেও না আর জানবেও না আর আরেকটি দল ও জানাতে যাবে এই অগ্রগামী যে দলটি এ ছাড়াও একটি দল জান্নাতে যাবে তারা হচ্ছে সব মুসলিম বিশ্বাসী তাদের কিছু দিয়ে তার প্রমাণ করে দিয়েছে যে আমরা আল্লাহ পরকালে বিশ্বাস করতাম জবাব জবাবদাহি বলে চিন্তা ছিল এই রকম মমিন যাদেরকে মুতাকি আল্লাহ বলেছেন আল্লাহাকে আসা বলিয়া মিন বলেছেন যাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে মাসা বলিয়ামিন কত না সৌভাগ্য এই ডানহাতে যারা আমল নামা পাবে তাদের ফি সিদিরি মাহদুদ এরা অবস্থান করবে এমন বড়ই গাছের কাছে যেগুলি হবে কাটা বড়ই গাছে কাটা থাকে দুরিয়াতে কিন্তু সেখানে কাটা হবে না অতালহীন আর এমন কলা গাছের মাঝে যে তাতে কলা থরে থরে সাজানো থাকবে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছায়া থাকবে সেই ছায়ায় তারা অবস্থান করবে তারা বসবাস করবে আর পর্যাপ্ত পরিমানে ফলমূল তাদের সামনে পরিবেশ করা হবে লাখিওয়ালামুয়া না তা কখনো শেষ হবে কাতা মানে কোনো কিছু শেষ হয়ে যাওয়া বিচ্ছিন্ন হয়ে যাওয়া না সেই ফলমূল আর এই আল্লাহাকের নামত কখনো শেষ হবে ওলা কোনো ক্ষেত্রে নিষিদ্ধ করা হবে জানা এটা চলবে না যেমন আলাম সালাম করে সব কিছু ঠিক আছে কিন্তু এই ওলা তাকরা বাহাদ তখন আর যখন প্রতিদান জগৎ থাকবে সেখানে কোন দায়ী দায়িত্ব যেহেতু থাকবে না সেই কোন কোনো নিষেধাজ্ঞাও থাকবে না অফরোস এ মারফু আ আর উঁচু উঁচু বিছানায় তার অবস্থান করবে ইন্না আনশা না হুন্না ইনশা আল্লাহাক বলছেন যে জান্নাতি যে রমণীরা রয়েছে জান্নাতের অধিবাসীদের জন্য সেগুলোকে আমি এক অভিনব সৃষ্টিতে তৈরি করেছি বা সৃষ্টি করেছি আল্লাহ আল্লাফাক তাদেরকে পৃথিবীর নারীদের মতো করে সৃষ্টি করেননি যে মাতৃগর্ভে ছিল তারপর ভূমিষ্ঠ হয়েছে আর তারপরে পৃথিবীর নারী হোক আর পুরুষ হোক তাদের থুথু রয়েছে কাশ রয়েছে পোটা রয়েছে অরুচিকর অনেক কিছুই রয়েছে কিছুই থাকবে না ফাজা আল্লাহ আবকার আমি তাদেরকে করেছি একেবারে কুমারী অরোবান আতরা বা আর তাদেরকে করেছি স্বামী ভক্তা অরোবা মানে হচ্ছে স্বামী ভক্তা যদি মহিলা স্বামীকে ভালো না বসে তাহলে ওই মহিলাই কোন উপকারিতা নেই স্বামী ভক্তা হবে যার ভাগে আল্লাফাক দেবেন আতরা বা আর সেগুলি হবে সেই জান্নাতি রমণীরা হবে সমবয়স্কা স্বামীর সাথে বয়সের দিক থেকেও একটা সামঞ্জস্যতা থাকবে এটা ভালোবাসা আর সম্প্রীতির জন্য অত্যন্ত জরুরি স্বামী পঞ্চাশ বছর এগিয়ে বিয়ে করছে আর পনেরো বছর আঠারো বছর মেয়েকে বিয়ে করছে ভালোবাসা সেভাবে জন্মে এটা জ্ঞানী মানুষকে চিন্তা করা উচিত আল্লাহ পাক বলছেন আসাবিলিয়া মিন এসব নিয়ামত থাকবে ওই সব লোকদের জন্য যারা ডান দিকের দল হবে বা ডানহাতে যাদের আমল নামা দেওয়া হবে সোল্লাতু মিনাল আউয়ালিন এরা এই ডান হাতে যারা আমল নামা পাবে অর্থাৎ জাননাতে যাবে এরাও তিনটি দলের মধ্যে দুটি দল জাননাতে যাবে আসাবুলিয়া মিন সুল্লাত মিনাল আউয়ালিন পূর্ববর্তী জাতিদের মধ্য থেকেও এদের একটা বড় দল হবে ওয়াসুল্লা তুমিন আল্লাহ আর পরবর্তী ওম্মত থেকে অর্থাৎ শেষ ওম্মত থেকেও আর শেষ ওম্মতের শেষ জামানের লোক থেকেও একটা বড় দল হবে কেমত পর্যন্ত এইরকম জান্নাতি পৃথিবীতে বিভিন্ন দেশে আল্লাহ পাকের জমিনে ছড়িয়ে থাকবে তৃতীয় দল আল্লাহ পাক বলছেন ওয়াসাবুস্যামাল এ মা সাবুস শ্যামাল আর যারা বামপন্থী ওয়াসাবুস্যামাল অর্থাৎ যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে যারা হবে বাম দিকের দল মা সাবু সে কতই না ওই বাম দিকের দল ফি সামুমি হামিম তারা অবস্থান করবে অত্যাধিক গরম হাওয়াই আর জাহান্ন হাওয়া আর ওয়াহামিম আর ফুটন্ত পানির কাছেই বা পানিতে তাদের পানিও দেওয়া হবে ফুটন্ত পানি ওয়াজিলিমি হামুম ছায়া পাবে কিন্তু কেমন ছায়া সেই ছায়া হবে কালো ধোঁয়ার ধোঁয়ার ছায় কোনো শান্তি নেই লাউ আল্লাহ করিম না তা শীতল হবে আর না তৃপ্তিদায়ক হবে অল্লা করিম কোনো সম্মানজনক হবে না তৃপ্তিদায়ক হবে না এর নম কেন কাবলা যা এটা কেন হবে এই শাস্তি কারণ এরা এর পূর্বে পৃথিবীতেই ভোগ বিলাসী ছিল পৃথিবীতেও কেই জান্নাত মনে করেছিল আর পৃথিবীতে যা কিছু করার তাই করে নিয়েছিল ওখানে নিয়ে গিয়েছিল আর তারা পরকালে বিশ্বাসী ছিল না তারা বলতো হয় উচ্চারণ করে বলতো আর হলে তাদের অবস্থা বলতো যারা কর্মহীন মুসলিম তাদের অবস্থা বলছে মুখে ফুটে যদি নাও বলে যে আমি আখের বিশ্বাস করি না তাদের মুসলিম। তারা অবস্থার ভাষা কি বলছে যে আইজা মিত না কন্যা মরে যাওয়ার পরে আমরা মাটি হয়ে যাবো আমার হাড় হাডিতে পরিণত হবে আইনালামা আবার আমাদের কে হবে পুনরুত্থান হবে সব কথা আমাদের পূর্ববর্তী বাবদাদাও নিশ্চয়ই লোকেরা আর পরবর্তী লোকেরা সকলে সকলকেই একত্রিত করা হবে এলামি মালুম নির্দিষ্ট দিনে কেমতের দিবসে মালুম যা আল্লাহ পাকের জানা আল্লাহ পাক জানেন সে নির্ধারিত আর তারপরে তাদেরকে বলা হবে শোনব হে পথভ্রষ্টরা আর প্রত্যাখ্যানকারীরা যারা অস্বীকার করেছিল আল্লাহ পরকালকে লুজারি মিন জাকুম এরা খাওয়া দাওয়া করবে লাখিলুন এরা ভক্ষণ করবে পেট ভর্তি করবে মিন মিনসাজারি মিন জাকুম জাক্কুমের গাছ জাকুম একেবারে দুর্গন্ধযুক্ত আর বড়ই তিক্ত বড়ই কষ্টদায়ক মুখের কাছে নেওয়া যাবে না অনেক তাফ সিরকার বলেছেন এই রকম গাছ থেকে তাদের খাবার দেওয়া হবে ফামালেও না মিন হালবো তুন আর তা দিয়ে তারা তাদের পেট ভর্তি করবে ফাষার এবং বোন আলহমিন আল হামিম যখন খুব তিতা লাগে তিতা ওষুধ খেয়ে মুখটা একেবারে খারাপ হয়ে যায় অথবা কাঁটা লেগে যায় কাঁটা বের করতেও পারছেন না আর নামাতেও পারছেন না তখন বিভিন্ন জিনিস দিয়ে নামাবার চেষ্টা করেন হ্যাঁ কোনো শক্ত জিনিস দিয়ে অথবা পানি দিয়ে নামাবার চেষ্টা করেন পানি খেয়ে আপনার মুখের তিক্ততা দূর করার চেষ্টা করেন ওই জাহান্ন ভাববে যে পানি খেলে হয়তো এই মুখে যে একইবারে মুখের অবস্থাই খারাপ হয়ে গেছে এই নোংরা আর জঘন্য তিক্ত জিনিস খেয়ে তো সেটা দূর করব। তখন আল্লাহ ফাকর্বাল কাছে পানি চাইবে আল্লা ফাশার এবং আলহিম এর পরে তারা পান করবে ফুটন্ত পানি অসুকমান হামিমা তাদেরকে ফুটন্ত পানি দেওয়া হবে ফাশার বোন আশোরব আলহিম আর ফুটন্ত পানি খেয়ে পিপাসা মিটবে না সুতরাং তারা পান করবে পিপাসা কাতর উটের মতো মরুভূমিতে থেকে পিপাসা কাতর উট যখন পানি পান করতে লাগে তখন পানি পান করেও তৃপ্তি হয় না আর সেই মরুভিমের গরম পানি তো এইটা দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছে না জাহান্নামের যে পানি হবে ফুটন্ত পানি সে সম্পর্কে আল্লাহ বলেছেন যে যেমনই পান করবে ফাকাত্তা আম আহম তাদের নাড়ি ভড়িকে গলিয়ে দিয়ে শেষ করে দেবে ছিন্ন ভিন্ন করে দেবে হ্যাঁ যা নজরুল দিন আল্লাপা বলছে এই হবে তাদের আপ্যায়ন বিচার দিবসে প্রতিদান দিবস এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফকরব্বুল আলম যেন আমাদের জান্নাতুল ফিরদ্দোস দান করেন জাহান নামের আজাব থেকে রক্ষা করেন আল্লাহ ফকরব্বুল আলমিন জান্নাতি দলে আমাদেরকে যেন সামিল করেন আর যারা অগ্রগামী তাদের দলে আল্লাহ ফকরব্বুল আলমিন সামিল হওয়ার জন্য আমাদের সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের প্রহাম করেন صلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين النور بقلبي ملئ قلب الشروحاتي ملأ ضاء الله دربي يا يا لفوزي لا يطيب العيش الا في رضا ربي السمائي ما عرفت الله ربي حل وحل وحل حياتي وعرفت الله ربي اشرق النور بقلبي اشرق النور بقلبي الله ايمان صدق بادتا उत्तम सम्प्र भाजपन आदर्श ममिन ए सम्पर्क प्रिय नबी मुहम्मद रसुल्लामर शिक्षा समूह की मुस्लिम जानते हुए प्रोग्राम चल्लिस हादिस ग्रंथ धारावाही साल आलासल्लम चल्लिस हदीस आज रात साढ़े दस टाइप पुनः सम्प्रचार सकाल नेश मैरेज ओ डिमिक रूलिंग सल्यूशन ओ प्रॉब्लम है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 देखुन और देख अर्धांगी नातिनी प्रति रविवार रे सा सम्प्रचार सकाल साढ़े नशे पीजी बांगल्